আসসালামু আলাইকুম আপনারা শুনছেন মডেস্টি মডেসি পরিবেশিত সিরিজ বিষাক্তি শেখ ফায়স মোহাম্মদের ফর বিদেনকে এই সিরিজটি অবলম্বনে তৈরি এই সিরিজে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে সয়তনের কিছু বিষাক্ত তীর নিয়ে চিনিয়ে দেওয়া হবে কিছু ফাদ সবশেষে বাতলে দেওয়া হবে এ থেকে মুক্তির উপায় বলেছেন হে আদম সন্তান শয়তান যেন তোমাদের প্রলুব্ধ করতে না পারে হে আদম সন্তান শয়তান যেন তোমাদের প্রলুব্ধ করতে না পারে আল্লাহ সুবাহ বিতাড়িত কুচ্ছিত শয়তানের ব্যাপারে আমাদের সতর্ক করে বলেন আদু প্রকৃতপক্ষে শতান তোমাদের শত্রু কাজেই তাকে শত্রু হিসেবেই নাও অভিশপ্ত শতান আমাদের পিতা আদম আলি ইসালামকে তার জান্নার থেকে বিতাড়িত হবার প্রধান কারণ মনে করে এবং মনে করে তার ওপর এত সব অভিশাপের কারণও আদম আলি ইসাল্লাম তাই সে প্রতিশোধ চায় তারে প্রতিহিংসা শুধু আদম আলি ইসালামের প্রতি না সে আদম সালামের সন্তানদের ওপর সমগ্র মানবজাতির জাতির ওপর প্রতিশোধ নিতে চায় সে আমাদের জন্য ওঁত পেতে থাকে আমাদের আক্রমণ করে প্রতিটি দিক থেকে যেমন আল্লাহ আল্লাহন তালা আমাদের জানিয়ে দিয়েছেন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 প্রতিটি মানুষ নিরন্তর এক যুদ্ধের মধ্যে আছে এমন যুদ্ধ যার তুলনা অন্য কোন যুদ্ধের সাথে হয় না দিনের ২৪ ঘন্টা সপ্তাহের সাত দিন পৃথিবীতে পুরোটা সময় জুড়ে অভিশপ্ত কুচির শৈতানের বিরুদ্ধে এই যুদ্ধ চলতেই থাকে যে মাটির ওপর আমরা হাঁটি শৈতানে সেটাকে তার যুদ্ধক্ষেত্র বানিয়ে নিয়েছে প্রতিদিন না প্রতিটি সেকেন্ড সে মন্দ ও পাপাচারের বীজ বপন করে চলে মানুষ ও জিনজাতিকে পদভস্ত করে চিরন্তন শাস্তি চিরন্তন আগুনে নিয়ে যাবার জন্য চেষ্টা করে সে মানুষের ভেতরে প্রবেশ করে আল্লাহর অবাধ্যতাকে তার কাছে সৌন্দর্যমণ্ডিত করে তোলে মিথ্যে প্রতিশ্রুতি গ্ল্যামারের মাধ্যমে সে আমাদের মন্ত্রমুগ্ধ করে নেশাগ্রস্ত করে তোলে নিশ্চয়ই শয়তানি সৌন্দর্যের মাধ্যমে পরিচিত করে ইবলিশ শিকারকে নেশাগ্রস্ত করে তোলে মহান আল্লাহর ইবাদত থেকে বান্ধাকে বিরত রাখে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 আজ আমরা এমন এক পৃথিবীতে বেঁচে আছি যা বিপর্যয়ের অন্ধকার অসন্ত সমুদ্রে হাবুটুপু খাচ্ছে এটা আমাদের কথা না বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিসংখানে এ সত্য উঠে এসেছে আপনার চারদিকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন চুরি ধর্ষণ হত্যা আত্মহত্যা মাদক পতিতাবৃত্তি জিনা ব্যভিচার পরিবারের ভাঙন বহুগামিতা সমকামিতা সব ধরনের যৌন বিকৃতি আজ সারা বিশ্ব জুড়ে কেবল বেড়েই চলেছে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 এবং এর মাধ্যমে আপনাকে করে তোলে বৃহব্বল বিভ্রান্ত মহাচ্ছন্ন আর এভাবেই সে আপনাকে নিয়ে যায় সীমালঙ্ঘনের চরম পর্যায়ে জিনায় এই হল নিষিদ্ধ দৃষ্টির ভয়াবহতা আর এ কারণেই মহিমান্বিত আল্লাহ সুমাহ চোখের জিনার কথা বলেছেন কারণ জিনার সূচনা কাছে আসার গল্প এর শুরুটা হয় চোখ থেকেই লালসভরা দৃষ্টিতে যখন আপনি কারো দিকে তাকাচ্ছেন তখন সেটা তাকে বিদ্ধ করছে বিষাক্ত তীরের মতো আর সেও যখন একই দৃষ্টি আপনাকে ফিরিয়ে দিচ্ছে তখনই ঘটে যাচ্ছে বিপর্যয় এটাই হলো চোখের জিনা আর এটা মনে রাখা দরকার যে দৃশ্যমান প্রভাবক দ্বারা অর্থাৎ চোখে দেখার কারণে ছেলেরা তুলনামূলকভাবে বেশি প্রভাবিত হয় দৃশ্য ছবি দৃষ্টি ऐले बसि प्ररचित करू देखार साथे साथणिक भावे मध्य सेटार्ट इमोशनल रेसपन्स तैरिटा एक वैज्ञानिक सत्य जो प्रकृतिगत भावे पुरुष दृश्यमान प्रभावक द्वारा बेसि प्रभावित है प्रकृतिगत भावे पुरुष बसि भिजुअल स्पेशियल अर्थात भिजुअल स्पेशियल तथ्य प्रसेस करार समय पुरुषर मस्तिष्क बसि सक्रिय है तई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 পুরুষের এই প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে দৃষ্টি অবনত রাখা নিজের চাহণকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন এই বাস্তবতার বুঝতে পারলে আপনি এটাও বুঝতে পারবেন যে কেন মহান আল্লাহ তবিত্র কোরআনে নারীদেরকে নির্দেশ দিয়েছেন পুরুষের আগ্রাসী দৃষ্টি থেকে নিজেদেরকে আবৃত করার সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করা মুসলিমরা জানে এই চোখ এই দৃষ্টিশক্তি আমাদের প্রতি তার সবচেয়ে বড় নিয়মগুলোর মধ্যে অন্যতম কিন্তু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 নগ্ন হয়ে হেঁটে যেতে দেখলেন আপনি তার দিকে তাকালেন এই দৃশ্যটা আপনার মাথায় গেঁথে গেল খেয়াল করুন এই উদাহরণটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃশ্যটি দেখা মাত্র তাৎক্ষণিকভাবে সেটা আপনার চিন্তা ও মনের উপর একটা প্রভাব ফেলবে দৃশ্যটি আপনার অন্তরে চলে যাবে যদি এই অন্তরটি আল্লাহকে ভালোবাসা এক বিশুদ্ধ অন্তর হয় তাহলে তার প্রতিক্রিয়া কি হবে আউজুবিল্লাহ আস্তা হাফিরুল্লাহ হাউ উড রাইট দিয়ার আল্লাহ উড লাইক দিস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 আল্লাহর কসম এটা হলো আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর প্রতি ভয় শ্রদ্ধা ভালোবাসার অভাবের ফল কারণ যদি আপনি আসলেই আল্লাহকে ভালোবাসতেন তার ব্যাপারে সচেতন হতেন তাহলে এই হারাম কাজ করার সময় অল্প হলেও আপনার খারাপ লাগত কিছুটা হলেও অস্বস্তিবোধ হতো আল্লাহর অবাধ্যতায় নিজেকে ভাসিয়ে দিয়ে আপনি কেবল আনন্দিত হতে পারতেন না যে আল্লাহকে আসলেই ভালোবাসে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 रुद्ध क्जे लागिए देवे एम अवस्थाय जखनी आपनी निश्चित दृष्टि देवें तो आपनारठिन प्रभाव फेल अपनी आो बस अबाध्य दृष्टि आनंद खुजभ क्यों अपनी वि क्यों आगे हमार्सिटिर पढ़ाशेष करते आगे अमुक डिग्री लागे हमार वसा दाड़ाते हैं बाबा विये करते दिशन ना हमें कि करब ए रनेक कथा आउजबिल्लाह इतुल्लाह आल्ला के भय कर